শ্রোতা পৃথিবীর যে দেশে যে প্রান্তে বসে পৃষ্টিভি বাংলার আমাদের এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা সবাই মিলে মুহাম্মাদুন সাল্ল আলিবসাল্লামের সি রাতের এই অনুষ্ঠানে তার পবিত্র জীবন তার পবিত্র সি রাতের প্রত্যেকটি মুহূর্ত ভালো করে জানছি আবাসভান তার সন্তুষ্টি এবং ভালোবাসা লাভের আশায় এবং তাকে যথাযথ অনুসরণ করার জন্যে রব্বুল আলমিন আমাদের সকলের তরে তা কবুল করুন আমিন বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে জেনেছি যে মোহাম্মদ সাল্লি সাল্লাম জিবরিল আলীহাল্লামের মাধ্যমে রেসা আল লাভ করেছেন আর তার রেসা আল আত লাভে সহযোগী হয়ে সহযাত্রী হয়ে সহমর্মী হয়ে রেসালাতের দায়িত্ব বহনে তার মানসিক এবং শারীরিক শক্তি দিয়েছেন আল্লাহ সবহা না তবে তাকে সঞ্জীবনী শক্তি দিয়েছেন একজন নারী তিনি কুবরা তিনিা ওহি বহনে সক্ষম করে তোলার সহযাত্রী হিসেবে একজন তাওরাত এবং ইনজিলের গবেষকের কাছে নিয়ে যেতেন আর ওই তাওরাত আর ইনজিলের বিজ্ঞ মানুষটির নাম ছিলেন ওয়ারাকাহ বিন নাউফেল সিরাতের গবেষকগণ প্রমাণ করেছেন বাক্যাতুল মুায় রসুল সাল্লা জন্মের আগে থেকে কিছু মানুষ তাওরাত এবং ইনজিলের বিবরণ পরে পরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী হোসেনের আগমনের অপেক্ষায় মক্কানগরীতে অবস্থান করেছিলেন এর মধ্যে জায়দ ইবিন আমর যিনি ওরিব্দুল খত্তা আপ্রাদ চাচা তিনি অন্যতম ঠিক ওয়ারাক্কা বিন একজন ওসমান বিন হারেসার একজন সিরাতের গবেষক প্রমাণ করেছেন এমন অপেক্ষমান প্রায় সবাই ইন্তেকাল করেছিলেন কিন্তু একজন বেঁচেছিলেন তাও তার অতিবৃদ্ধ অবস্থায় ইষ্টিশক্তি হারিয়ে যাওয়ার সময় হয়েছিল যখন নবৌত পেয়েছিলেন রেসালাত পেয়েছিলেন মুহাম্মদ সাল্লী হোসাল্লাম হেরা গুহায় তাড়াতাড়ি ঘরে ফিরে এলেন রসুল সাল্লী হোসাল্লাম ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে গেলেন কেন যেন বিমর্ষ আর একটু চিন্তাগ্রস্ত হলেন মোহাম্মদ আব্দুল্লাহ সাল আলী হোসেন ঘরে আছে তারপরও প্রিয়াশ্রী আমাদের মা খাদিজুল কুবর বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজতুল কুবর আলাদা নিজে ফার্স্ট এইড নিয়ে আগালেন নিজে তাকে শান্ত করলেন সান্ত্বনা দিলেন সহমর্মিতায় ধন্য করলেন সঞ্জীবনী শক্তি দিলেন হা এরপর তিনি সাথী করে নিয়ে গেলেন খাদিজাতুল কুবরার চাচাতো ভাই ওয়ারাকা বিউফেলের কাছে দেখুন তিনি কি বলেন আর তার অনুরোধে মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম তার ঘটে যাওয়া এই বিষয়গুলো ওয়ারাকার কাছে বললেন মোহাম্মদুল সাল্ল আলী হুসাল্লাম তার পবিত্র জবান থেকে জাবেলেন হেরাগুহায় ঘটে যাওয়া এই বিষয় ওয়ারাকাবির নৌফলের কাছে বলার পরে সাথে সাথে ওয়ারাকাবির নৌফল বললেন চিন্তাগ্রস্ত হইেন না বরং তাওরাত এবং ইনজিলের ভাষায় তিনি হলেন নামুস অর্থাৎ জিব্রাইল আলিহাল্লাম তিনি মূসা আলিহিসাল্লাম এবং ইসা মারিয়ামা আলি হিমা সালামের উপর নাজিল হতেন তিনি রেসালাত নিয়ে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে এসেছেন তো চিন্তাগ্রস্ত হবেন না আপনি আল্লাহর রসুল ওয়ারাকবির নৌফল মোহাম্মদ সাহায্য করার প্রত্যয় দীপ্ত শপথে মৃত্যুর যুবক আমরা এখনো চুকে দেখতে পাই হাঁটতে পারি চলতে পারি আমরা কে কয়জন সাহায্য করি বন্ধুগণ মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লামের সাহায্য করতে পারি আমরা তিন ভাবে এক নম্বর তার রেসালাতকে মেনে নিয়ে তার উপর নাজিল হওয়া কোরআনকে এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিসকে জীবনের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে দুই নম্বর অন্যের কাছে তারই দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যম আর তৃতীয়ত বিভিন্ন বিভ্রান্ত পাগল উম্মাদ দুষ্ট দুরাচারী শয়তানদের দ্বারা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের বিরুদ্ধে অনেক অপপ্রচার অনেক অন্যায় কথাবার্তা ছড়ানো হচ্ছে বন্ধুগণ এর যথার্থ উত্তর দেওয়ার মাধ্যমে উপযুক্ত প্রতিবাদের মাধ্যমে অপপ্রচারের সুন্দর জবাব উপস্থাপনের মাধ্যমে আমরা সাহায্য করতে পারি মোহাম্মদুন সাল্লি হুসাল্লামকে আজকেরই সময়ে বড় প্রয়োজন বন্ধুগণ আমরা তথা তথাকথিত মুসলমানদের কারণে কোনো ব্যক্তিবিশেষের কারণে গোষ্ঠীর কারণে ইসলামকে কলঙ্কিত করছে কেউ কেউ কোনো ব্যক্তি তো ইসলাম নয় কোনো গোষ্ঠী তো ইসলাম নয় ইসলাম মানে যদি কোনো ব্যক্তি তিনি হলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মোহাম্মদ সাল্ল আলী হোসাল আর আমাদের কাছে ইসলাম মানে কেবল আলকরআন আলী করিম আর তার ব্যাখ্যা হিসাবে মোহাম্মদুন সাল্ল আলী হোসালের কথা কাজ সমর্থন আর গুণাবলী তিনি আমাদের কাছে দুটি জিনিস থেকে গিয়েছেন কোনোদিন কেউ বিভ্রান্ত হব না যতদিন ওই দুইটি জিনিস আঁকড়ে ধরে রাখব একটি হলো আলকর আনাল করিম আকটি হলো আল্লাহর রসুলের সুন্না তথা জীবনযাপন পদ্ধতি তাই এবং মুহাম্মদ এবং্মদ সাল্লামের কথা কাজ সমর্থনার গুনাবলী আমরা আলোচনা করছি ওয়ারাকাবিন মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে সাহায্য করলেন এখন কি পারি না সাহবাইকে আমরা দিয়ে আল্লাহ আনহুমগণের মতো নিজেদেরকে বিলিয়ে দিতে মোহাম্মদ সল্ল্লাহ আলী হোসালামের চোখ তার সাল্ল আলী হুসাল্লাম নবুয় পাওয়ার আগ পর্যন্ত ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ হ্যাঁ করেছেন একান্ত স্বাভাবিকতায় আর যখনই মুক্ত তৌহিদের দিকে আহ্বান করেছেন তখনই শত্রুতা শুরু হয়েছে আমরা আজও দেখতে পাই আমাদের সমাজেও অনেক ভালো মানুষ কেবল ব্যক্তিগত জীবনে ভালো চর্চা করে সবাই বলে ভালো কিন্তু না এই ভালো যথেষ্ট ভালো নয় রেসালাত আমাদের সামনে প্রমাণ করেছে মোহাম্মদ সাল্লবতের জীবন আমাদের কাছে প্রমাণ করেছে নিজেও ভালো হতে হবে অন্য কেউ ভালো কারণ নিজেও বাঁচতে হবে পরিবার পরিজনকেও বাঁচাতে হবে বুদ্ধগণ মুহাম্মদ সাল্ল আলী সাল্লামকে ওয়ারাকবিন নৌফাল জগন বললেন আপনাকে তারা বের করে দেবে বিস্ময়ে হতবাক হয়ে মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লাম বললেন আমাকে বের করে দেবে তারা ওয়ারাকা বললেন হ্যাঁ অবশ্যই কারণ তিনি জানতেন তিনি গায়েব জানতেন না বরং তিনি ওয়ারাকা আর ইনজিল জেনেছেন সাল্ল আলী ওসল্লামের জীবন এবং কর্মের ব্যাপারে পূর্ববর্তী কিতাবে রব্বুল আলমী যা জানিয়ে দিয়েছিলেন তার ভিত্তিতে অর্থাৎ একত্ববাদের দাওয়াত তাওহীদের দাওয়াত নিয়ে আল্লাহর গুলামী প্রতিষ্ঠার জন্যে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্যে যারা এসেছেন অর্থাৎ নবীগণ তাদের শত্রুতা করা হয়েছে কারা করেছে কোরআন আলীকারিমুল আলমিন তুলে ধরেছেন করে পৃথিবীর ইতিহাস প্রত্যেক নবী শত্রু ছিল শয়তানরা মানুষ শয়তান আর জিন শয়তান নবুয়ত এবং রেসা আলাতের দায়িত্ব পালন করতে পারবেন কিনা তিনি নিজের সন্দেহ প্রকাশ করে সংশয়ে ভুগতেন মানুষ যেহেতু শুধু তাই না বুখারি বর্ণনায় রয়েছে সিরে তিসাম বর্ণনা করেছেন রসুলসাল আলী ভোসাল্লাম নবু আতলাবের আগে কবি এবং গণকদের খুব অপছন্দ করতেন কিন্তু নবু অতলাবের পর লোকজন তাকে গণক বলে কিনা কবি বলে কিনা এই জন্যে তিনি পাহাড়ের উপরে উঠে পাহাড় থেকে নিচে পড়ে নিজেকে শেষ করে দিতে চাইলেন কিন্তু যখনই পাহাড়ের উপরে উঠেছেন দুই দুইবার এমন হয়েছে উঠেছেন শুনতে পেয়েছেন জিবরিল আলী হুসেন রাখ হে মোহাম্মদ আপনি আল্লাহ রসুল আর আমি জিবরিল থমকে তারিয়েছেন। আর এ শুনেই নিজের মনের ওই আশা ওই দুশ্চিন্তা নিজের মনের ভাবাবেগ সব হারিয়ে প্রশান্ত মনে ফিরে এসেছেন বন্ধুগণ সময় হলো ছোট্ট একটি বিরতির বিরতির পর আমরা আবার ফিরে আসছি আমাদের সাথেই থাকুন sallallahu alaihi wasallam or divorce what's the solution or problem joint family system heaven or hell yeah, you choose beauty wealth family status virtue Decide what you want. Decide your জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী না দিক্তাঙ্গিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস বাংলায় মানবতার প্রচার প্রতীক না করে আপনারা দেখছেন করে কেমন করে সবাইকে জানাই অভিনন্দন তাহলে জানুন দেখুন অমুসলিমদের সাথে ইসলামের ব্যবহার দেখুন অমুসলিমের সাথে ইসলামের ব্যবহার देशे। और सन्ध्यादे छीब जंतर अमी हसीिम मदानी अपन हाशिम मदानी दुनिया आगमन उद्देश्य की उचु कर অনুসরণ করো আর অবকাশ দেবেন না কে তোমার তোমার দিন কোনটা ছিল তোমার নবী কে জীবনে জিততে হলে দেখুন ইসলামী সফলতার একমাত্র পথ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আল কোরআন কিভাবে কখন থেকে নাজিল হওয়া শুরু হলো তা আমাদের জানা উচিত বন্ধুগণ তাই আজকে আমাদের আলোচনা কর আন আল নাজিল নিয়ে এই পৃথিবীতে আমাদের কাছে নাজিল হওয়ার আগে সর্বপ্রথম রব্বুল আলমিন নাজিল করেছেন সুরক্ষিত ফলকে লৌহে মাহফুজের মধ্যে লৌহে মাহফুজ থেকে আল কোরআন আল এক সাথে একত্রে নাজিল করেছেন নামক জায়গায়। তারপর বিভিন্ন প্রয়োজনে প্রশ্নের উত্তরে বিভিন্ন বিধান আর হুকুম জানানোর ব্যাপারে মোহাম্মদ সাল্ল আলী হোসেনের উপরে আয়াত আয়াত হিসেবে সুরা সুরা হিসেবে কখনো ছোটো কখনো বা বড় কখনো পুরনো সুরা কখনো বা আয়াত করে করে দীর্ঘ তেইশ বছরে নাজিল হয়েছে আল কোরআন এবার আসেন বন্ধু মোহাম্মদের উপরে তাহলে কখন নাজিল হওয়া শুরু হয়েছে মোহাম্মদুল সাল্লিশ নাজিল হওয়া শুরু হয়েছে রমজান মাসে কোরআন নিজে সাক্ষী রব্বুল আলমীর নিজে কোরআন আল ক্যারিমে স্পষ্ট করে বলে দিয়ে বলেছেন শাহরুল কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল শুরু হয়েছে বন্ধুগণ তাই মোহাম্মদ সাল্লসমের উপরে প্রথম হয়েছে আলাকের পাঁচটি আয়াত নাচছে রমজান মাসে রমজানে হেরা গুহাতে সিরাতের গবেষকগণ প্রমাণ করেছেন যে মোহাম্মদ সাল্লী হুসাল্লাম কোরআন নাজিল যে রমজানে হয়েছে তার ঠিক আগে আরো দুইটি রমজান এতেকাফ করেছেন হেরা গুহাতে হেরাগুহাতে পরপর তিন বছর এতেকাফ করেছেন আর তৃতীয় বছর হয়েছে কাপ হেরাগুহায় কাবাতুল মুশারফা মসজিদুল হারাম ছেড়ে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মহাদিসাম মুাসিনাম বলেছেন এক নাম্বার এটা আল্লাহ সুফান ইচ্ছা রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লামকে প্রথম নাজিল করবেন মানুষের চক্কুর অগুচরে নির্জনে পাহাড়ে আর এর গুহায় নুর হেরা গুহায় এটা এমন হয়েছে হ্যাঁ যারে সালাতের মূল ভিত্তি তার যাত্রা শুরু হবে কিন্তু তখন তো কাবাগর এর আশপাশ সাফা আরমারোয়া সব মূর্তিতে ভরা ছিল মূর্তি দিয়ে অপবিত্র করে ফেলেছিল লোকজন আর ওই অপবিত্র জায়গার মধ্যে রব্বুল আলমী তার হাবিবকে এতে কাফনা করিয়ে করিয়েছেন নির্জনে পাহাড়ের গুহায় তিন নম্বর কারণ তার হাবিবকে শারীরিক মানসিকভাবে তৈরি করেছেন তাই মানুষের সকল আনাগুনার বাহিরে রব্বুল আলমিনের একান্ত ইবাদতে নিমগ্ন থাকা অবস্থায় রব্বুল আলমিন তাকে প্রথম হি নাজিল করে বন্ধুগণ মোহাম্মদুন সাল্ল আলীহসাল্লামের উপরে প্রথম কোরআন আল করিম নাজিল হয় রমজান মাসে তাই এই বিষয়টিকে খুব সহজভাবে আর রাহিখ আল মখতুমের সংখ্যোক আমাদের সামনে স্পষ্ট প্রমাণ করেছেন যে মোহাম্মদুল সাল্ল আলিহসাল্লামের উপরে কোরআন আল করিম নাজিল হয়েছে রমজান মাসে রব্বুলানমিন নিজে বলেছেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রসুল ইসলাম নিজেও বলেছেন রমজান মাসেই করআন আল করিম নাজিল হয়েছে রসুল সলাল্লাহতাল আলী হুসাল্লাম রমজান মাসের কত তারিখে করআন আল করিম তার উপর নাজিল হয়েছে কিন্তু কোরআন নাজিল যেদিন হয়েছে বারটি ছিল সোমবার তা বিশ্লেষণ করতে গিয়ে আর রাহি কাল মাহতুমা আমাদের কাছে স্পষ্ট তুলে ধরেছেন রসুল সল্লাহতাল আলী হুসাল্লাম ছয়শ দশ খ্রিস্টাব্দে তার জীবনের একচল্লিশতম চন্দ্র বছরে রমজান মাসে এতেকাফ্রত অবস্থায় হেরা গুহাতে প্রথম নাজিল হয় আলকর আন আল করিম আর ওই বছর রমজান মাসে সোমবার পড়েছিল চারটি একটি ছিল সাত তারিখ একটি ছিল চোদ্দো তারিখ একটি একুশ তারিখ একটা একটি আটাইশ তারিখ হা কোনো বর্ণনায় প্রথমে পড়েছিল একটি তারপর সাত তারপরে চোদ্দো তারপরে একুশ আর যেহেতু রসুল সাসাম নিজে আমাদের কাছে স্পষ্ট করে বলেছেন আন যে রাত্রিতে নাজিল হয়েছে ও রাত্রিতে আর কদরের রাত্রি রমজানের শেষ দশকে যে একটা বেজুর রাত্রি আর এই দিক থেকে রসুল সালে ছয়শ দশ খ্রিস্টাব্দের সোমবার রাতে একুশে রমজানের রাতে প্রথম নাজিল হয় আলকর আনকেরিম বন্ধুগণ কিভাবে প্রথম আলকর আন আল কেরিম সালের পর নাজিল হয় তাহলে শুনুন আয় সারতে আল্লাহর বর্ণনা করেছেন বুখারি মুসিম বর্ণনা করেছেন অনেকগুলো বিশুদ্ধ ধারাবাহিক সনদে প্রমা আলী তরসুল সালাম আমাদেরকে জিজে জানিয়েছেন তিনি হেরা গোহায় এতে কাফরত এমন সময় আসলেন জিবরিল আলী হিসাল্লাম এসে মোহাম্মদ সাল্লামকে বললেন আপনি পড়ুন পাঠ করুন মোহাম্মদুন সাল্ল আলীহ্লাম বললেন আমি তো পড়তে জানি না মোহাম্মদুন সাল্ল আলী হুসাল্লাম জিবরিল আলী হিসাল্লামের বক্তব্যে প্রথমবার যখন বলেন আমি পড়তে জানি না জিবরিল আলী হিসাল্লাম মোহাম্মদুন সাল্ল আলী হুসাল্লামকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন জুড়ে জড়িয়ে ধরলেন এতটা যে মোহাম্মদুল স্লাম বললেন আমি মনে হলো যেন তার সাথে মিশে গেলাম তারপর ছেড়ে দিলেন দ্বিতীয়বার বললেন পড়ুন মোহাম্মদুন সাল্লি হুসাল্লাম এবারও বললেন আমি তো পড়তে জানি না জিবল আলী হিসাল্লাম দ্বিতীয়বার মোহাম্মদুল সাল্লাহ আলী হুসাল্লামকে আবার চেপে ধরলেন জড়ায়ে ধরলেন এরপর ছেড়ে দিয়ে বললেন আবার পড়ুন রসুলসাম বললেন আমি তো পড়তে জানি না তৃতীয়বার আবার জিবলিল আলী সাল্লাম মোহাম্মদুল সাল্লি হুসাল্লামকে জড়িয়ে ধরলেন চেপে ধরলেন এতটাই তিনি বললেন আমি তার বুকের সাথে যেন মিশে গেলাম তৃতীয়বার এভাবে চাপ দিয়ে ধরে তারপর ছেড়ে দিলেন তারপর পাঠ করলেন জিবরিল আলি হিসালাম সৌরাতুল আলাক এর প্রথম পাঁচটি আয়াত আল করিমা যা প্রথম নাজিল হওয়া আল কর আল আল করিম প্রব্বুল তার হাবিবের মাধ্যমে অনন্তের মানবানব সবাইকে বলছেন পাঠ করলেন সুরতুল আলাক এর প্রথম পাঁচটি আয়াত প্রথম নাজিল হওয়া আল কোরআন আল করিমের আয়াতিমা জিবিল আলি ইসালামের সাথে মোহাম্মদ সাল্লাই নিজেও পাঠ করলেন কোরআন প্রথম যখন নাজিল হয়। হয়সাম হেরাগোহায় এতেকাফ্রত অবস্থায় একুশে রমজান সোমবারের রাত্রে আর জিবিল আলাই তাকে তিনবার চেপে ধরেন এতটাই সল্লাহ নিজে বলেছেন সাল্লাসম নিজে তেলাবাদ করলেন আর এরপর এই পাঁচটি আয়াত নাজিল হওয়ার পরই রসুল সাল্লি হুসাল্লাম হেরা গুহা থেকে সুজা চলে আসেন কবর আর ঘরে প্রথম কোরআন নাজিল্মল্লা আলী হুসাল্লামের মানসিক এবং শারীরিক যে চাপ তাকে সহজ স্বাচ্ছন্দ্যময় করার জন্যে তিনি এসেছেন তার স্ত্রীর কাছে একজন নারীর কাছে আর একজন নারী তো তার স্ত্রী তারি মানসিক আর শারীরিক চাপ সহ্য করার জন্যে সঞ্জবনী সুদানী আগায়ে এসেছে বন্ধুগণ মোহাম্মদুল সাল্ল আলী হুসাল্লাম নিজের ঘরে খাজিদুল কুবরারদ্লা কাছে যখন ফিরে আসলেন খাজিদুলকুবরাদা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন কিছুক্ষণ বিশ্রামের পরে রসুল সাল্লাহ তালা আলী হুসাল্লাম কোরআনের নাজিল হওয়া প্রথম পাঁচটি আয়াত তাকে শোনালেন তিনি ইমান আনলেন কুবরা কুবরার্দি আল্লাহ প্রথম ইমানদার প্রথম মুসলিম রসুলের দাওয়াতে আরহা নাজিল হওয়া কোরআন আলকরি মেরি পাঁচটি আয়াত এবং জিবরিল আলী সালাম কর্তৃক এই ঘটনা আবার সত্যায়নের জন্য আবার ওরাকউেলের কাছে ওরাক শুনলেন কাঁদলেন রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে তার রেসা দায়িত্ব পালনের জীবন সম্পর্কে অবহিত করলেন আফসুস করলেন যদি আমি বেঁচে থাকতাম তোমার সাহায্যকারী হতামিল আলী সালাম তাকে চেপে ধরেছেন কেনলেন বলেছেন জিবরুল আলী সাল্লাম মুহাম্মদ সাল্লি সাল্লামকে চেপে ধরেছেন ভালোবাসা সোহাগ আর তৃপ্তির সাথে যেমন দীর্ঘদিনের বন্ধু पन के अनेक दिन पर क्यों खुजे पेले खूब जुड़े चेपे धरे कष्ट क्योंकि आनंद भग रहा जिब्रील आलिलम आलिमर पर दीर्घदिनो का नहीं आसें प्रथम अनेक दिन पर हा सर्वशेष एवं सर्वश्रेष्ठ व्यक्तर का तईन कर जड़िए धरे भलोबास कारण तीतियों ती एक कारण रसुल्ला आली हुम जिब्रिल आलिल्लम के जैसे भय ना पान आपन परम बंधु तिब्रिल चेपे धरे हाँ सर्वोपरि महम्मद सल्लाह आली हुम पढ़ते जान जिब्रिल के सोहग कर दिए जड़िए धरे बोले, ताके दिये जोरी बोले ना अपनी पढ़ते पर आनी सब शिक्षक अपनी निजे पढ़ते जानना बटे क्योंकि অনন্তের মানব আর সকলের শিক্ষক আপনি হে মোহাম্মদ সাল্লি হুসাল আর তাই রব্বুল আলমিন মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের মাধ্যমে মূর্খতার বিরুদ্ধে অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে প্রথম জেহাদ ঘোষণা করিয়ে প্রথম শব্দ প্রথম শব্দ প্রথম অহিতে বলেন ইখরা পর বদগন আমরা কি আজ পড়ি আমরা আজ না পড়ে মুসলমান হতে চাই আসুন না প্রথম অহিত প্রথম শব্দ পড়ো পড়ো আর পড়ো আমরা সবাই চর্চা করি বুজার এবং আমল করার তৌফিক দিয়ে ধন্য করুন আমিনুমত্লা اللهم <سؤال> صل <سؤال> على محمد صلى الله <سؤال> الله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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধরপির আসল সৌন্দর্য ও উন্নдер কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যে হেতু আমি কোনো আলেম নই তাই আমি বেঁচে নেছি পিএসটিভি কে একটি আন্তর জাতি খেতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল এত টেলিভিশন চ্যানেল কে কি জায়গা দেয়া যাবে হ্যাঁ শوتي যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল বিএস টিভি নাই চ্যানেল ওই পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফটোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ ব্যাঙ্ক ছাতচল্লিশহ্যাম জিউড বি এক পাঁচ এক শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি আর এক এক দুই তিন এক শূন্য তিন আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান